নিহমি أخي ستبيد جيوش الظلام ويا شريق في الكون فجر جديد فأطلق لروحك الشراقه ترى الفجر يرمقنا من بعيد ترى الفجر يرمقنا من بعيد أخي قد سرت من يديك الدمع عبد ان تشل بقيد الايمان سترفع قربانها للسماء مخضابها بوسام الخلود مخضابها بوسام الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল কায়দা ও অন্যান্য জিহাদি সংগঠনের জিহাদ করার কারণে মুসলিম উম্মাহ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি উপকৃত হচ্ছে মুসলিমদের উপর নির্যাতনের জন্য কারা কারাদায়ী আর মুজাহিদগণ উম্মার বিজয়ের জন্য কিভাবে কাজ করছেন সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমানে এক শ্রেণীর মুসলিম দাবি করছে ইসলাম একটি শান্তির ধর্ম এখানে যুদ্ধ জিহাদ কিতাল এগুলো নেই মহানবী সাল্লু আলাইসাল্লাম সারা জীবন শুধু শান্তির কথাই বলে গেছেন যুদ্ধবিগ্রহ করেননি তগতের গোলামি ও ভ্রষ্টতা এই পর্যায়ে পৌঁছেছে কেউ কেউ কথা বলতেও দ্বিধা করছে না যে প্রিয়নবী সাল্লু আলাইসাল্লাম কখনো অস্ত্র হাতে কারোর উপর আঘাত করেননি কেউ তো আরও কিছু দূর অগ্রসর হয়ে বলছে জিহাদ হল আত্মশুদ্ধি আর আখলাকের নাম এখানে কোনো কতল বা কিতাল নেই বিস্মিত হতে হয় যখন দিন ইসলামের চূড়া জিহাদের বিধানকে বিকৃতকারী বিভিন্ন দলমতের অনুসারী ব্যক্তিরা এই দাবি করছে যে আফগান মোল্লা তথা তালিবানরাই ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে তালেবান আল কায়দা ও অন্যান্য উগ্র জিহাদি সংগঠনের কারণে কাফিররা মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করছে মুসলিম নারী শিশু বৃদ্ধবিদ্যাকে হত্যা করছে সম্মানিত উপস্থিতি মূল বিষয়টি আলোচনার পূর্বে জ্ঞানসম্পন্ন মুসলিমদের কাছে আমি কয়েকটি প্রশ্ন রাখছি প্রিয়নবী সাল্লাই্লামের জীবনী সম্পর্কে যারা সামান্য জ্ঞান রাখেন তারাও জানেন নবী সাল্লাইসাল্লাম দশ বছরের মাদানী জীবনে ২৭টি মতান্তরে ২৯টি জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছেন জিহাদ যদি শান্তির বিপরীত হতো তাহলে রাসুসাল্লাইসাল্লাম কি ভুল করেছিলেন নাকি তিনি শান্তির ধর্ম ইসলামকে বুঝতে পারেননি এই শান্তিবাদীরা কি রাসুলসল্লাহ আলাইসাল্লামের চেয়ে বেশি ইসলাম বুঝে ফেলেছে ইন্নলিল্লা প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম কখনো অস্ত্র হাতে কারো উপর আঘাত করেননি যারা এই দাবি করেন তারা কি জানেন রাসুসল্লাহ আলাইসাল্লামের মোট এগারোটি তলোয়ার ছিল দশ বছরে এগারোটি তলোয়ার কি তাহলে খেলনা হিসেবে না শফিজ হিসেবে রেখেছিলেন রসুলসল্ল্লাহু আলাই সাল্লামের বাণী আনান নাবিউল মালাহিম অর্থাৎ আমি মহাযুদ্ধের নবী এবং বৈতনা সাইফ অর্থাৎ আমি কেমত নিকটবর্তী সময়ে তরবারি সহ প্রেরিত হয়েছে। এই ঘোষণাগুলো কি রাসুল সাল্লু আলাহ না বুঝে দিয়েছিলেন নাউজুবিল্লা জিহাদ যদি আত্মশুদ্ধি আর আকলাকের নাম হয় তাহলে রসুল সাল্লু আলাইসাল্লাম ও সাহাবাই কিরাম কি জিহাদের নামে মারামারি করে আকলাক বিরোধী কাজ করেছেন তাদের কি তাহলে পরিপূর্ণ আত্মশুদ্ধি হয়নি হয়নিহ সম্মানিত উপস্থিতি আফগান মোল্লা তথা তালিবানরা যদি শুকনো রুটি খেয়ে মাটির বিছানায় শুয়ে খিলাফত আলা মিনহাজির নবুয়ার আদলে পাঁচ বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করে ইসলামের এতই ক্ষতি করে থাকে তাহলে জিহাদের বিরোধিতাকারীরা কিংবা জিহাদের বিধান বিকৃত করে তা থেকে পালায়নকারীরা কুফ্ফারদের সাথে আপোষ করে ইসলামের কি সফলতাটা এনেছে তারা কি একদিনের জন্য দুনিয়ার কোনো স্থানে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করে দেখাতে পেরেছে দুনিয়ার বুকে কোনো দেশ জাতি সম্প্রদায় কি এমন আছে যারা সেনাবাহিনী পুলিশ বাহিনী বা অন্যায় দমনে কোনো প্রকার শক্তি প্রয়োগ ছাড়াই সফলতার চূড়ায় পৌঁছেছে কিংবা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে তাহলে কেয়ামত পর্যন্ত চলমান এই দিন ইসলাম কিভাবে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া সম্মুখপানে চলতে পারে সম্মানিত উপস্থিতি মূল আলোচনায় আসা যাক মুসলিমদের উপর কাফিরদের নির্যাতনের কারণ হিসেবে মুজাহিদিনদের দায়ী করার পূর্বে এই বিষয়টি সকলের নিকট সুস্পষ্ট হওয়া প্রয়োজন যে কাফিরদের পক্ষ থেকে মুসলিমদের ওপর আক্রমণ হামলা ও নির্যাতন তা কি জিহাদের কারণে না অন্য কোনো কারণে পুরাণ সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে বস্তুত তারা তথা কুফাররা সর্বদাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যাতে করে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি তা সম্ভব হয় কোরআনের ইসাদ অনুযায়ী মুসলিমদের দিন থেকে ফিরানোর জন্য দুনিয়া সকল কাফির ঐক্যবদ্ধভাবে কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাবে তাহলে ইসলামের বিরুদ্ধে কুফারদের অবিরাম যুদ্ধের জন্য যারা মুজাহিদিনদের দায়ী করে তারা কি এই আয়াতকে অস্বীকার করবে নাকি আল্লাহ তালা সঠিক বলেন নিয়ে এই দাবি করবে না আউজবুল্লাহিম জা আলি আসলে কুফ্ফারদের দ্বারা মুসলিম নির্যাতনের জন্য মুজাহিদিনদেরকে দায়ী করার এই অজুহাত শুধুমাত্র মুসলিমদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কুফ্ফাররা মুসলিমদেরকে নির্মম হত্যা করার পর ইরাকের মতো বলবে আমরা দুঃখিত সিদ্ধান্ত ভুলছিল সমগ্র দুনিয়াও এ নিয়ে খুব বেশি মাথা ঘামাবে না কারণ মুসলিমদের ধ্বংস করার জন্য দুনিয়ার সকল কাফিরই একে অপরের বন্ধু মহান আল্লাহ তালা সুরা মায়েদার একান্ন নম্বর আয়াত ইষাদ করেন يا أيها الذين آمنوا لا تتخذ اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين همومنغون <تصفيق> তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পর বন্ধু আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না হাদিসের রাসুসাল্লু আলাইসাল্লাম ঘোষণা দিচ্ছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা অর্থাৎ গোটা বিশ্বের সকল কাফির এক জাতি তাই তো দেখা যায় মুসলিমদের উপর হামলা করার জন্য ষাট পঁয়ষট্টি রাষ্ট্র একজোট হয়ে যায় ধর্মীয় চিরশত্রু ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক পত্তলিক সব এক হয়ে যায় এক হয়ে যায় রাজনৈতিক ও ভৌগোলিক শত্রুও যেমন রাশিয়া আমেরিকা ভারত চীন ইত্যাদি এর থেকে বোঝা যায় দুনিয়ার সকল কাফিরদের কর্মভাষা রীতিনীতি ভিন্ন হলেও মুসলিমদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ মুসলিম নিধনে সকল কুফাররা এক मुस्लिमी और ख्रीटान रा कम सन्तुष्टा जतक्षणा पर्यत तुमरा तर धर्म अनुसरण करीसुस्पष्ट जे দুনিয়া সকল কাফির ও তাদের দশুর অনুসারীরা মুসলিমদেরকে দুনিয়ার বুক থেকে চিরতরে নিচিহ্ন করার পরিকল্পনায় ব্যস্ত থাকবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করবে জমিনে ফিতনাফাস সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করবে বর্তমান দুনিয়াতেও কি তাই হচ্ছে না সন্ত্রাসের গডফাদাররা নিজেদের সন্ত্রাসকে ঢাকার জন্য মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বলে বেড়াচ্ছে যাতে সাধারণের দৃষ্টি তাদের প্রতারণার জালে বন্দী হয়ে যায় দাজ্জালি মিডিয়া মুসলিম নামধারী তকত শাসক তাদের তাবেতার উলামায় সুদের কল্যাণে তারা তাদের এই চেষ্টায় অনেকটা সফলও বটে নামধারী মুসলিমদের মুখ থেকে আজ বের হচ্ছে তালেবান আলকায়দাসহ জিহাদিরা জমিনে হত্যা মারামারি আর ফাঁসাত করছে এর দ্বারা কি দিন প্রতিষ্ঠা হবে অথচ মহান আল্লাহ আল্লাহতালা সুরা আনফালের উনচল্লিশ নাম্বার আয়তে ঘোষণা করেন আর তোমরা কিতাল করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে আল্লাহ পরিপূর্ণ হয়ে যায় সকল মুফাসিনিকেরাম বলেন এই আয়তের দ্বারা সকল কুপুর শিরোকের মূল উৎপাদন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার নির্দেশ করা হয়েছে বর্তমান সময় তো ফিতনার সংজ্ঞা আর পরিচয় পাল্টে গেছে আমার দলের হয়ে বা আমার জাতিগোষ্ঠীর হয়ে যে যত অন্যায় পাপাচার দুর্নীতি আর হত্যাকাণ্ডই করুক না কেন সে হবে আদর্শবান সোনার ছেলে উত্তম সঙ্গী আর যদি কোনো কারণে সেই ছেলেটি দিনের কাজ করতে চলে যায় মা বনের ইজ্জত রক্ষার কথা বলে ইসলাম বিরোধী আইন পাশে সমালোচনা করে তাহলে সেই হয়ে যায় ফাঁসাদি উপাধি পেয়ে যায় জঙ্গি মহান আল্লাহ তালা এই সঙ্গী আর জঙ্গি পরিচয় সুস্পষ্ট করে দিয়েছেন সুরা নিসা ছিয়াত্তর নাম্বার আয়তে الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت جرائي ईमानदार ف... তারা <تصفيق> আল্লাহ তলার পথে কিতাল করে আর যারা কাফির তারা তাগুতের পথে কিতাল করে বুঝা গেল যারা ইমানের সাথে দিন قائমের জন্য কিতাল করে তারা আল্লাহ তালা সঙ্গী আর কাফিরদের দৃষ্টিতে তারা জঙ্গি আর তগতের জন্য যারা যুদ্ধ করে তারা কাফিরদের বন্ধু এবং আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে তারা জমিনে ফাঁসাদ সৃষ্টিকারী সুপ্রিয় সুধি এখন সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহতালা সঙ্গী হবেন না এই সকল তগৎ ফাঁসাদিদের সঙ্গী হবেন আল্লাহ তালার কথা মানবেন না তাদের মিথ্যা মরিচিকার গোলক ধাঁধায় ঘুরবেন পরাজিত মানসিকতার কারণে যারা মুসলিম জাতির অধপতন এবং মুসলিমদের ওপর কুফারদের নির্যাতনের কারণ হিসেবে আলকায়দা তালিবান ও অন্যান্য মুজাহিদদের জিহাদকে দায়ী করতে চায় যারা দাবি করে থাকে দু সালে টুইন টাওয়ারে আলকায়দার হামলাসহ মুজাহিদদের বিভিন্ন অপারেশনের কারণে আফগানিস্তান কিংবা ইরাকে মার্কিন আগ্রাসন চালানো হয়েছে আমরা তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই উনিশশো সালে আমাদের ফিলিস্তিনকে আমেরিকা ব্রিটেন জাতিসংঘ মিলে ইহুদিদের হাতে তুলে দেয় ফলস্্রুতিতে লক্ষাধিক মুসলিমকে ইহুদি জায়নবাদী সন্ত্রাসীরা হত্যা করে এবং কয়েক মিলিয়ন মুসলিম নিজ ভিডাবাড়ি ছেড়ে উদ্দাস্তু হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয় সে সময় কি কোনো ওসামা বিন লাদেন কিংবা আলকায়দা ছিল ওসামা বিন লাদের জন্ম হয় উনিশশো সালে জন্মের নয় বছর আগ থেকে কি তিনি আমেরিকার বিরুদ্ধে হুমকি হয়ে মুসলিমদের বিপদের কারণ হয়েছিলেন কাশ্মীর আমাদের মুসলিম ভূমি গাবি পূজারি মালউনরা। উনিশশো সালে আমাদের কাশ্মীরকে দখল করে নেয় তখন কি ওসামা বিন লাদেন কিংবা আলকায়দা নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল। ছিলিয়া আমাদের মুসলিম ভূমি প্রায় দুশো বছর ধরে সেই যারদের সময় থেকে আগ্রাসন ও গণহত্যার শিকার হয়ে আসছে দুশো বছর আগে কোন ওসামা বিন লাদেন কোন আইমান আল জাওয়াহিরি কিংবা মোল্লা মোহাম্মদ ওমর রাহিমউল্লাহ ছিলেন যুগ যুগ ধরে আরাকানে কেন মুসলিমদেরকে গণহত্যার মাধ্যমে নির্মূল করা হচ্ছে এখানে কোন আলকায়দা কিংবা ওসামা বিন লাদ ছিলেন উনিশশো সালে রাশিয়া আফগানিস্তান হামলা করে প্রায় দশ বছর ধরে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছিল কোন আলকায়দা তালিবানের কারণে যেখানে তালিবানের জন্ম হয়েছে উনিশশো সালে আর আলকায়দার জন্ম হয়েছে উনিশশো সালে উনিশশো সালে ইরাকে আমেরিকার হামলা অতপর দু হাজার সালে পুনরায় হামলা করে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হল কেন ইরাকে তো আলকায়দার কোনো অস্তিত্বই ছিল না এভাবে নব্বই দশকে বোসনিয়া থাইল্যান্ডের পাত্তানি নারাথুয়াদ সহ দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলিমদের দুর্দশার জন্য কোন আল কায়দা কিংবা উসাভাবিন লাদেন দেয়ী ছিলেন মুসলিমদের দুরবস্থার জন্য আল তালিমান তালিবান মুজাহিদদের দায়ী করা নাস্তিক মুর্তাদ ধর্মনিরপেক্ষতাবাদী বিভ্রান্ত ও অচেতন মুসলিম এবং শান্তিবাদী গান্ধীবাদী মুসলিমদের কাছ থেকে এসব প্রশ্নের উত্তর চাই যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে জবাব দাও কেন শতাব্দীর পর শতাব্দি যুগের পর যুগ ধরে নির্মমভাবে মুসলিমদের গণহত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বিশ্বকুফার গোষ্ঠী এবং তাদের গৃহবলিত মিডিয়া কেন তালিবান আল কায়দার বিরুদ্ধে অবিরাম মিথ্যা প্রপাগান্ডা করছে তার কারণ হচ্ছে তালিবান আল কায়দার মুজাহিদরা আমেরিকার বিরুদ্ধে দুনিয়ার বিভিন্ন প্রান্তে সর্বাত্মক জিহাদ চালিয়ে যাচ্ছে मुस्लिम विश्व जेके बसा अमेरिका के सकल मुस्लिम भूखंड विताड़ित फिलस्त बैतुल मुकद हरण मुस्लिम भूखंड उद्धार करे। भिधान कायं करार कर गोटा दुनिया आल्लर विधान कायम करारिबान अल कायदा मुजाहिद्रा जिहद कर अल कायदा क्यों जुगे फिरउन आमरिका के पराजित करते चाय क्यों जुगे फिरउन आमिकार मस्तक के चूर्ण विचूर्ण कर दीते चाय अल कायदार दृष्टिभंगी हे अमेरिका के परित कराब्यतीत हमें हरानो फिलस्तिन प्रथम किबला बैतुल मुकद्दास इजराइल नामक अवैध दखलदार दो उधार करवा्भव न कारण इजराइल सरसिमेरिकाराज्य नहीं ता दखल कर रेखे ये विषय ग्लोबाल जिहर महानायक एक विंश शत इमाम मुजाहिदीन शहीक ओसामा बीन लादेन रहीिमहल्ला असंख्य बार उल्लेख कर प्रिय उपस्थिति अल कायदा और तालिबान मुजाहिद बरुदे कुफार आमरिका और तरह जरा सुर मिलिए कथा बोले আমরা তাদের কাছে জানতে চাই তারা কিভাবে এবং কোনপন্থায় আমাদের ভূখণ্ড ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে জায়নবাদী সন্ত্রাসী আমেরিকা ইসরায়েলের হাত থেকে উদ্ধার করবে পরাজিত ও পতিত মানসিকতার এই শ্রেণীর লোকেরা উনিশশো সাল থেকে কেন আমেরিকার গোলামি করে ফিলিস্তিন উদ্ধার করল না কেন বাইতুল মুকাদ্দাস এখনো নাপাক ইহুদিদের বুটের তলায় পৃষ্ঠ হচ্ছে ইংশা লহ মুজাহিদগন কুফ্ফারা আমেরিকাকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে বীজ নীল্লাহ মুজাহিদিনরা গোটা দুনিয়ায় তৈরি হচ্ছে এবং আমেরিকার গর্দানে আঘাত করে যাচ্ছে এবং করেই যাবে বীজ নীল্লাহ আর আমেরিকাকে পরাজিত ও দুর্বল করার মাধ্যমেই ইসরায়েলের ধ্বংস অনিবার্য ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমেরিকা ওসামা বিন লাদ রাহমউল্লাহকে তুলে দেওয়ার দাবি নামক হুমকি দিলে মুল্লা মুহাম্মদ ওমর রাহিমউল্লাহ ঘোষণা দিয়েছিলেন ওসামা বিন লাদেনের বিষয়টি কোনো ব্যক্তির বিষয় নয় বরং মুসলিম উম্মার বিষয় তাই একজন মুসলিম হয়ে অপর মুসলিম ভাইকে কাফিরদের হাতে তুলে দেওয়ার প্রশ্নেই আসে না আল্লাহ আকবর মুল্লা উমর যদি উসামাকে তাদের হাতে তুলে দিতো তাহলে কি আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিত কোনো দিনও নয় তারা হামলার জন্য নতুন ফোন দি বের করে নিত সম্মানিত উপস্থিতি আপনারা কি বলতে পারেন ইরাক ভূমিতে আক্রমণ করে দশ লক্ষ শিশু হত্যা করা বসনিয়া, হারজে গোভিনিয়া ভিয়েতনাম কেনিয়া ও আফ্রিকার বহু দেশে আক্রমণ জুলুম নির্যাতন কোনও কি কোন উসামার সন্ধান আক্রমণের কারণ বর্ণনা করে মহান আল্লাহ তালা সুরা হজের ৪০ নাম্বার আয়তে বলেন যাদেরকে অন্যায় ভাবে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের অন্যায় হলো তারা বলতো আমাদের প্রতিপালক আল্লাহ এছাড়াও সুরাবুরুজের আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর তারা অর্থাৎ কাফিররা ইমানদারদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ প্রতি ইমাননেছিল পবিত্র কুরআনের এই দুইটি আয়তে কারিমা থেকে সুস্পষ্ট যে তালেবান আল কায়দা বা জিহাদি তানজিম কখনো কুফারদের হামলার কারণ নয় বরং মূল কারণ হল মুসলিম হওয়া যতদিন দুনিয়ার বুকে মুসলিম থাকবে তাহিদের ওপর প্রতিষ্ঠিত একজন ব্যক্তিও থাকবে ততদিন মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের দমন নীতি হত্যাযুদ্ধ চলবে पथ जा महान आल्लाध मुजाहिदीन कर छे। महान आल्ला सुरा हजर चल्लिस नम्बर आयते घोषणा करें আল্লাহ যদি মানব কোন দলকে অপর কোন দল দ্বারা প্রতিহত না করতেন তবে নির্জন গির্জা ইবাদতখানা উপাসনালয় এবং মসজিদ সমূহ যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় সেগুলো বিধ্বস্ত হয়ে যেত আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর দিনকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর দিফা তথা প্রতিরোধ বা প্রতিরক্ষা ব্যবস্থা কখনো জুলুম নির্যাতন হত্যা বা অসহায়ের রক্ত ঝরার কারণ হয় না তা শুধু উম্মার রক্তের সুরক্ষা মাবনের ইজতের হিফাজত মসজিদ মাদ্রাসার তাহফুজ নিশ্চিত করে থাকে লক্ষ্য করুন আমাদের অতি নিকটে আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন হলো সারা দুনিয়া কেঁপে উঠল বিভিন্ন প্রকার সহযোগিতা আসলো সাথে একদল মুজাহিদ এসে ভাঙাচুড়া টুটাফাটা কিছু অস্ত্র নিয়ে বসে গেল বার্মা সীমান্তে গহীন জঙ্গলে দু একটি হামলার পর নাসাক্কা বাহিনী কর্তৃক প্রকাশ্যে মুসলিম নিধন অনেক কমে গিয়েছিল দাওয়াতো দিনের অন্যান্য সকল কাজও আঞ্জাম দেওয়া গেছে কিন্তু আফসোসের বিষয় হল যখনই কুফারদের তাবেদার তগতি শক্তির অন্যায় হস্তক্ষেপের মাধ্যমে মুজাহিদদের গ্রেফতার ও বন্দি করে সেই ঘাটিগুলো বন্ধ করে দেওয়া হলো। ফলে নাসাক্কাদের অন্তর থেকে মুজাহিদ ভীতি দূর হয়ে গেল আবার শুরু করে দিল মুসলিম নিধন তাণ্ডব আজ কোথায় ভুয়া মানবতাবাদী ফাঁকাবলি নিক্ষেপকারীর দল যারা মুজাহিদিনদের অবস্থানকে বেকার মনে করত। গুহিন জঙ্গলে মুজাহিদদের অবস্থানকে মুসলিমদের জন্য ক্ষতিকর বলে প্রচার করত তারা আজ কেন আরাকানের মুসলিমদেরকে উদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে না কেন বঙ্গোপসাগরে অনাহারে মৃত্যুর কাছে নিজেদের সমর্পণ করছে রোহিঙ্গা মুসলিমরা আরেকটু লক্ষ্য করুন আমাদের থেকে সামান্য দূরে কাশ্মীরের অবস্থান দীর্ঘ বহু বছর যাবত কাশ্মীর ও পাকিস্তানের সীমান্ত অবস্থান করছিল বেশ কয়েকটি মুজাহিদ জামায়াত মুজাহিদদের তৎপরতার কারণে কাশ্মীরের মুসলিমদের অবস্থা মসজিদ মাদ্রাসা মূলক কম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিশ্ব কুফর আমেরিকার পরামর্শে বেশ কয়েক বছর পূর্বে আমেরিকার তাবেদার পাকিস্তান সেনাবাহিনী ও সরকার মুজাহিদদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালায় বহু মুজাহিদকে শহীদ করে অনেককে বন্দি করা হয় বন্দি করা হয়েছিল প্রখ্যাত মুজাহিদ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি রাহিমাহুল্লাকেও কিন্তু দেখুন আজ বাস্তবতা কাশ্মীরি মুসলিমদের রক্তে রাজপথ লাল শিশুদের নিষ্পাপ প্রাণ উড়ে যাচ্ছে বায়ুপ্রবাহের সাথে মাবনের ইজত লুণ্ঠিত হচ্ছে নাপাক মালুন ভারতীয় বাহিনীর হাতে পত্রিকার পাতালাল অসহায় মাজলুমের তপ্তলাল খুনে কিন্তু আজ কোথায় সেই মানবতার ধ্বজাধারীরা যারা এসি বসে মুজাহিদদের বিরুদ্ধে বিরামহীন মিথ্যাচার ও প্রবাগান্ডা চালাত তারা আজ কাশ্মীরের মজলুম মুসলিমদের রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছে না কেন বাস্তবে তারা মুসলিমদের রক্ষা করার জন্য মুজাহিদদের কাজের বিরোধিতা করেছে এমনটা নয় বরং কুফ্ফারদের পথকে মসৃণ করার জন্যই তারা মুজাহিদদের বিরোধিতা করেছে মুসলিমদের রক্ষা করার জন্য মুজাহিদরা ছাড়া আর কেউ কি এগিয়ে গেছে গোটা দুনিয়া সাক্ষী মুজাহিদ ছাড়া আর কেউ এগিয়ে যায়নি এবং যাবেও না তাই এ কথা খুব দৃঢ়তার সাথে বলা যায় যে মুজাহিদগণ কখনোই কারো নির্যাতনের কারণ হয়নি বরং তাদের কারণেই দুনিয়ার কাফিররা ঢালাওভাবে মুসলিমদের উপর আঘাত করার সাহস পাচ্ছে না সুতরাং স্পষ্ট স্পষ্টভাবে বলা যায় যে বয়নের মিম্বর দর্শের আসন ও দিনের অন্য সকল কাজই হেফাজত রয়েছে মুজাহিদগণের আমলের বরকতে শুধু হিফাজতে থাকাই নয় বরং বর্তমানে তালেবান ও আলকায়দার কর্মপদ্ধতির ফলে মুসলিমরা সাহাবা কিরামে সোনালী যুগের ন্যায় কুফারদের লক্ষ্য করে আঘাতের পাল্টা আঘাত করতে শিখেছে শিখেছে হামজা ও হানজালারা দেল্লাহু তালাহন হুমায়ের ন্যায় শাহাদের মৃত্যুকে আলিঙ্গন করতে সাহাবাই কিরামের রোম পারস্যের বিজয়ের নেয় বর্তমানেও আল কায়দা স্বপ্ন দেখাচ্ছে আমেরিকার হোয়াইট হাউস ও দিল্লির মসনদ বিজয়ের ইনশা আল্লাহ পরিশেষে সকল যুগে আল্লাহ আল্লাহতালার দিনের তরে জিহাদে নিয়োজিত হক জামায়াতের ব্যাপারে রসুলসল্লাহ আলহ্লামের হাদিসটি বলে শেষ করব হজরত ইমরান বিন হুসেন রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লাহ আলিয়া ইরশাদ ফরমান আমার উন্মতের একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিতাল করতে থাকবে এবং তাদের বিরোধীদের ওপর জয় থাকবে এমনকি তাদেরই সর্বশেষ দল মাসিহ মাসিয়াজের বিরুদ্ধে কিতাল করবে প্রিয় উম্মা এই হাদিসের মাধ্যমে দিনের আলোর সুস্পষ্ট কারা সেই হক দল যারা প্রত্যেক যুগে থাকবে কারা এই হাদিসের বর্ণিত হক জামাতের বৈশিষ্ট্য কিতাল বা জিহাদ করছে এরাই হচ্ছে আত ইফাতুল মানসুরহ बुझार और तउफिक दान कर जयर शेष कथा मुजाहिदी मुजाहिदी जत